सरण पथ प्रति सोमवार रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेषेटी बांगल्प আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতসমিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রবীলআলীন ওলাবতুল্লিন মুক্তিন ও সলাত ওসলাম ও আলআ ও আসহাবহ আম্মা বাদ দূরেরও কাছের যে সকল সুদী দর্শক পিস টিভি বাংলার বিশিষ্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে মবারকবাদ জানাচ্ছি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল জিকির ও তার আদাব তন্মধ্য হতে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সলাদ সলাদকে আল্লাহ রবুল্লা আন বলছেন ওলা দিকুরল্লাহে একবার সলাদকে সময় মতো আদায় করা যে এটা গুরুত্বপূর্ণ জিকির এ বিষয়ে হয়তোবা আমরা অনেকেই গাফলতি করে থাকি আর জিকিরের অন্যতম উদ্দেশ্য আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে বিজ্ঞ আলোচকগণ আমাদের সাথে আমরা পরিচিত হয়ে গেল আমার ডান দিকে হাফিজ এব এবং আমার বামে আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুখলেসবিন আর্শাদ মাদানীকুম এবং আমার সর্ববমে আছেন বিশিষ্ট আলেমেদিন ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক শেখ আকরমুজাম আর সম্মানিত আমি খুদে অকিং হারুন হাসিন বলছিলাম যে সলাথ আল্লাহকে স্মরণের শ্রেষ্ঠতম মাধ্যম এ প্রসঙ্গে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় শুরু করতে যাচ্ছি যে জিকির জিকির আদবের মধ্যে তো জিকিরের অন্যতম একটি উপসর্গ হচ্ছে সালাত আমরা সবাই এ কথা জানি যে ইমানের পরের স্থানটি হচ্ছে সালাদ শাহাদাতের পর স্থানটি হচ্ছে সালাতের শুধু তাই না মানে এটা হকুক উল্লহ যেটাকে বলা হয় সে হক মধ্যে এটা হচ্ছে প্রধান একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে খেয়ামতে আমাকে আপনাকে সবাইকে প্রশ্ন করা হবে আউআলুমা ইউস আলু বিহিল আব্দুয়াল খেয়ামতি আসসালাম কামা কালা আলি সালাতাম যে আমরা ঠিকমতো সালাদ আদায় করলাম কি না এই পৃথিবীতে আমরা আমাদের এই দায়িত্ব সুচারু রূপে সম্পন্ন করতে পেরেছি কি না সে বিষয়ে আমরা জিজ্ঞাসিত হব আর সেই সলাটটাই কিন্তু জিকিরের একটি বিষয় কেন এটা আমরা বললাম দেখুন হজরত মুসা আলি ইসালাম যখন এই নবুগতের দ্বার ও প্রান্তে তখন পাক তাকে তোর পাহাড়ে ডেকে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাপাক কি বলছেন শুনুন তাহলে সুরা তো আমরা যাই আল্লাহ পাক এরশাদ করছেন ওয়ান আখতারতুক হে মুসা আমি আপনাকে নির্বাচন করেছি আমি আপনাকে চয়ন করেছি বাছাই করেছি ওয়ান আখতারতুক ফার্স্ট অতীব খুব মনোযোগ দিয়ে আপনার কাছে যেভাবেই প্রেরিত হচ্ছে সেটা আপনি শ্রবণ করছেন এরপরে আল্লাহ পাক সরাসরি বলছেন ইম্নানি আনল্লাহ মুসা আল ইসলাম দেখছেন না শুধু আওয়াজ শুনছেন ইম্নানি আনাল্লাহ শুনুন আমি হচ্ছে আল্লাহ লা ইল্লা ইনা মনে রেখো হে মুসা এবাদতের যোগ্যতা একমাত্র আমারই আছে এবাদত প্রাপ্তির যোগ্যতা একমাত্র আমারই আছে আমি ছাড়ার কারণেই তারপরে ইন্নানী আনল্লাহ লাহ ইনা ফাহুদিনী অতএব একমাত্র ইবাদত করবে আমার যদি কোনো ইবাদত করতে হয় তাহলে সেটা হবে একমাত্র আমার জন্য ফাবুদিনী কেউ কেউ এটা তস্বিরও করেছেন ফওয়াহেদিনী যে একমাত্র আমারই তহিদ বায়ন করেন চমৎকার বিষয় এরপরেই দেখেন আল্লাহ একবার আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিম সালাত সেই তহিদ অথবা ইবাদতের প্রধান বিষয় হিসেবে আল্লাহ পাক মুসা আলি ইসলামকে দিলেন কি সালাত এবং সালাত কায়ম করো কেন আমার স্মরণে আমার স্মরণে সালাত কায়েম করো তাহলে দেখা যাচ্ছে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতকে বলা হয় জামিয়াত জামিয়াত সকল ইবাদতের মানে একটা মহামিলন এর মধ্যে আমরা দেখতে পাই সমষ্টি দেখতে পাই এই সলাতের মধ্যে তেলাওয়াতে কালামে পাক আছে এই সলাতের মধ্যে তহিদ আছে এই সলাতের মধ্যে রেসালাত আছে এই সলাতের মধ্যে জিক্রুল আখেরা আছে এই সল্লাের মধ্যে জান্নাতের উল্লেখ আছে এই সলাতের মধ্যে জাহান্নামের কথা আছে এই সোলাহাতের মধ্যে নেক আমলের কথা আছে এই সোলাহাতের মধ্যে আমরা আছে তারপরে জিকিরের দিকে তাকান এই সলাহাতে আল্লাহ রসুল তেকবির এই সল্লাের মধ্যে তেকবীর আছে এই সোলাহাতের মধ্যে তাহমিদ ফাতেহা আছে এই সুরার মধ্যে আদায় করবে তবে একটু খুশুখসতি করুক খুশু খুশি শত না করলে কিন্তু এই প্রসঙ্গে একটু আলোকপাত করে যে আল্লাপাক রব্বুল আলমিন যে সলাৎ আমাদের ফরজ করেছেন এটা যে জিকির তার প্রমাণ হচ্ছে যে আদম সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সকল নবীর নবির ওপরই সালাত ছিল সবাই সলাৎ পড়েছেন এই যে নতুন কিছু এ বাত তো বোঝা যাচ্ছে যে উত্তম জিকির এটা সলাৎ এক নম্বর দুই নম্বর হচ্ছে সলা মোনাজাত রব সালাত হচ্ছে আল্লাহর সঙ্গে কথাপতন তো যার সঙ্গে কথা পতন হয় এটা তো সবথেকে বড়ো জিকির হয় আমি আপনার সঙ্গে কথা বলছি আপনাকে ভুলও বলার তো কোনো প্রশুরই আসে না জিকির মানে স্মরণ করা তো যার সঙ্গে কথা হয় ওই সময় কিন্তু সব কিছু ভুলে গেলেও ওকে ভুলার মতো না যেহেতু আমার কথা চলছে তো সালাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আরামীনকে স্মরণ করার সবথেকে বড়ো উপায় যার ওপরে আর কোনো এবাদতই হতে পারে না পৃথিবীতে যত এবাদত আছে তার মধ্যে সবথেকে বড়ো উপায় হল সলাদ আর এটার মধ্যে খুশু বিনয়ী আসার জন্য সবথেকে বড়ো জিনিস কাজ করবে যে আমাদের কমপক্ষে অর্থটা জানা এই জন্যই যারা কোরআন করতে জানি তাদের উচিত অর্থ এবং যারা কোরআন আমরা শিখাচ্ছি সাথে সাথে অর্থটা বলে যাবো কোরআনের পড়ার চেষ্টা করবো সালাতের যে বিভিন্ন অর্থ আছে এবং সালাদ যে সেরেই অর্থ সালাতের সেরেই অর্থ কিন্তু এই যে ফিগারটা ইবাদতের পাঁচ অক্ত পড়তে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিাস যেহেতু আমূলগত প্রক্রিয়ায় আল্লাহর জিকিরের সর্বশ্রেষ্ঠ পন্থা হল সালাদ এই জন্য আল্লাহ তবরকতাল্লা তার বান্দাদের উপরে পাঁচ ওক্ত এটাকে ফরজ কম্পলসারি করে দিয়েছেন এক অক্ত ছাড়ার কোনো সুযোগ নেই কম্পালসারি জিনিস যদি পাঁচ হয় তাহলে একটাও ছাড়লে ফেলছে এত বাধ্যতামূলক করে দিয়েছেন যে পাঁচ ওক্ত এটা পড়তে হবে এবং উনি ভাগ করে বলে দিয়েছেন কেন এটা সবচেয়ে বড় জিকির এটা আমূলগত জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির আর কৌল বা উচ্চারণগত জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাহ ইল্লাহ আর আমলগত জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠটা হলো পাঁচ অক্ত সালাত। আমরা যখনই সলাতের কথা বলবো তখন পাঁচ অক্তের ব্যাপার তার কারণ যারা আল্লাহকে আসলেই স্মরণ করে তারা কখনও এক অক্ত বাদ দিতে পারবে না এবং আল্লাহ তবরকতলা এই পাঁচ অক্ত সালাতের জন্য রসুল সাল্লাহ আলহিমকে একবার আর্শ পর্যন্ত নিয়ে গেছেন তার মানে এই জিকিরটার কত আল্লাহ তবর কতলা মান উঁচু করে দিয়েছেন তারপরে আল্লাহ তবর কতলা সমস্ত বান্দাদের জন্য এই জিকিরের মাঝে জিকির মানে তো আল্লাহকে স্মরণ করা যাকে স্মরণ করা হবে সে তো অনেক ঘনিষ্ঠ হয়ে যাবে ঘনিষ্ঠতার কারণে আল্লাহ রসুল সাল্লা বলছেন নামাজের ভিতরে একটা পার্স হল আল্লাহ রসুল আক্রম হয়ে গেলেন আস পর্যন্ত গেলেন এই সালাতের সূত্র ধরে আর বান্দাদের ব্যাপারে রসুল্লাহ বলছেন যে কোনো একজন বান্দা তার রবের অতি নিকটে চলে যায় যখন সে অবস্থায় এবং আল্লাহ রসুল সাহস বলছেন এই জায়গাটা হলো আল্লাহর সাথে নিভৃতে নিরালে যেন মিলিত হওয়ার জায়গা আল্লাহ রসুল সাহায্য বলছেন তোমরা বেশি বেশি এই সময় দোয়া করো তোমার দোয়াটা কবুলের অধিক যোগ্য অধিক যোগ্য এই সময় তাহলে দেখেন আল্লাহ এটাকে জিকির নির্ধারণ করে জিকিরের পন্থা শ্রেষ্ঠ পন্থা নির্ধারণ করে আমাদের কত উপকার করে দিয়েছেন তার সাথে নিবিড়ত্ব তার সাথে ঘনিষ্ঠতার একটা ব্যবস্থা আপনারা কেউ দূরে যাবেন না ফিরে পাবো আবার এই প্রত্যাশায় জটিলতা কমাতে मुस्लिम समाज के शांतिपूर्ण समाज रूपान्त कर सकून विधान मानुषर कल्याण प्रणयन के जयलाभ कर প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব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 शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटए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 যেমন আমরা কোরআনে পড়েছি হজকুরুনি তক তোমরা আমাকে জিকির করো স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং আমার সুক্রিয়া আদায় করো কুফরি করোনা তো এটা যে আল্লাহ তবরকাল সুক্রিয়া আদায় এবং তার জিকিরের অন্যতম ব্যবস্থা এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কি আল্লাহ বড় কথা নিজেও বলেছেন সুরাতহবার পাঁচ এবং এগারো নম্বর আয়াতে যে যারা সালাৎ পড়ল না এই আল্লাহর এই জিকিরের আওতায় আসলো না আল্লাহকে স্মরণ করল না এই প্রক্রিয়ায় তাদেরকে আল্লাহ কাফের ঘোষণা করছে রসুল্লাহ সাল্লাম কাফের ঘোষণা করছে প্রথমত আল্লাহ সুরাতহবার পাঁচ নম্বর আয়াতে এবং এগারো নম্বর আয়াতে এবং রসুল্লা বলছেন এবং যে আল্লাহ তো বড় কথা কখনো বান্দার থেকে এটা চান না যে এই জিকির থেকে সে বিচ্ছিন্ন হোক বিচ্ছিন্ন যেটা হলো যে সালাদ এমন একটা জিকির আল্লা রবুল্লা আলমিন চেয়েছেন বান্দার শুরু থেকে মরণ পর্যন্ত কোন অবস্থায় যেন আপনার যেখিন থেকে বাদ না যায় কি সুযোগ আছে যে আমি মাঝে মাঝে অবসর নিলাম সলাপ করব না একটু অবকাশে চলে যাবো অথবা রজু হাতে বা ঝামেলার হাতে সলাপ থেকে মুক্ত থাকতে পারবো হ্যাঁ চমৎকার প্রশ্ন করেছেন যে আসলে সলাদটা হচ্ছে কোনো ঐচ্ছিক বিষয় না সলারটা কোনো ঐচ্ছিক বিষয় না যে ইচ্ছা করলে আমি এটা করবো আর ইচ্ছা করলে আমি করবো না আমরা যেমন আমাদের সব জায়গাতে দেখি যে অনেকগুলি বিষয় থাকে ঐচ্ছিক এটা ইচ্ছা করলে করতে পারে না হলেও কোনো আপত্তি নেই আর কিছু থাকে যে আবশ্যিক সেটা না করলে পরে সে ধরা হবে বা যেটা জবাবদিহিমূলক করতে হবে তো শরীয়তের মধ্যে যে আরকানুল ইসলাম পাঁচটি আছে সবগুলি কিন্তু বাধ্যতামূলক কোনোটাই কিন্তু ঐচ্ছিক না তার মধ্যে এই সালারটা প্রথম জাকাতও যেমন আছে যে জাকাত যজ্ঞ যদি কেউ হয়ে যায় সে যদি বলে ইচ্ছে করলে দিলাম না দিলে দিব না অসুবিধা কি এই কথা বলার সুযোগটা অনুরূপ যখন সমস্যা রামাদান আসবে তখন গরিব ধনী যাই হোক না কেন এই কথা বলার অবকাশ নেই যে আমি ইচ্ছে হলে তোমার তাতে কি আসে যায় এটা যে বলা যাবে না হজর থাকলে হজের ব্যাপারেও কিন্তু আমরা এটা বলতে পারি কিন্তু সালাদ এমন একটি আপনার এবাদত যে এবাদতটা ছেড়ে দেওয়ার কোন অবকাশ দেয়নি এবং সালাতের ব্যাপারে দেখুন রসুল্লাহাম বলেছেন জায়ন আলীসালামে এখন যে প্রশ্ন করেছেন যে ওজোরের কারণে সময় সালাদ জমা পায় করা যায় যেমন নাকি সফর আছে কিন্তু ছেড়ে দেওয়া হবে এটা কোথাও নেই অসুস্থ ব্যক্তি সলাাত করতে হবে অসুস্থ ব্যক্তি তো আছে সে দাঁড়িয়ে পড়তে পারলে পড়তে হবে নাহলে সে বসে পড়বে যদি বসতে না পারে তাহলে সে শুয়ে পড়বে তার মানে দেখা গেল যে বেহুশ এবং পাগল এবং মজন না হওয়া পর্যন্ত তাকে সালাদ আদায় করতেই হবে কোনো কোনো সুযোগ নেই সুযোগ নেই এখন এখানে এসে একটা বিষয় আমাদের সামনে আসবে সেটা হচ্ছে তাহলে যারা সালাত এখন আমাদের ভাই মধ্যে অনেকে আছে যে সালাত নিতা আদায় করেন না সালাত ব্যাপারে তারা অবহেলা প্রদর্শন করছেন যা বিভিন্ন অজুহাতে তারা সলাহাতের প্রতি গুরুত্ব আরোপ করছেন না তাদেরকে আমরা কি বলবো এক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে তারা হাদিসের আলোকে তো বলা হয়েছে ফাঁকাত কাফার সে কাফের হয়ে গেছে কেউ বলে সে কুফুরি করেছে তা আমরা এর সূত্র দিয়ে বলব যে তারা এমন একটা কাজে লিপ্ত হয়েছেন সালাদটা আদায় না করে আশঙ্কা করা যায় যে এটা শ্বাস পর্যন্ত কুফুরের দিকে নিয়ে যেতে পারে আর যদি কেউ যদি অবহেলা করে অবজ্ঞা করে যে আমি কী হয়েছে সালাদ আদায় করবো না কোনো কথাই কিন্তু আমরা আমরা ভাই বোনদেরকে বলব যে আপনারা যারা সলাতের ব্যাপারে গাফলতি করতেছেন এটি আপনাদের ইমানহীনতার নামান্তর হয়ে যাবে এমন আশঙ্কা অবশ্যই সুতরাং আর গাফলতি এই ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যেখানে আল্লাহ ছাড় দেন নাই তো রসুল ছাড় দেন নাই আপনারা বলবো যে কাল বিলম্বনা করে তো বা করুন কাল বিলম্বনা করে তো করুন যখনই এটা শুনেছেন তখন থেকে এই আদায় করুন নতুবা আপনার ইমান রক্ষাদায় হয়ে যাবে মানে আল্লাহর জিকিরের এইটা এমন একটা প্রক্রিয়া এমন বাধ্যতামূলক প্রক্রিয়া যে এখান থেকে যদি কেউ আল্লাহর স্মরণ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই আল্লাহর বান্ধার থেকেই কিন্তু নাম কাটা যাচ্ছে সলাতের ভিতরে যেটা পাচ্ছি আমরা যে জিকির মানে আল্লাহকে শরণ করা সলাতের ভিতরে কিন্তু প্রত্যেকটি স্তর প্রত্যেকটি ধাপে কিন্তু স্মরণ পাচ্ছি আমরা এক নম্বর স্তোরা ফাতেহা তিনি কি কথা বলতে পারবেন না পারবেন কিন্তু তিনি কত পারবেন তাকে নির্দিষ্ট কথায় চলতে হবে একজন তফ করতেছেন তফপও সলা অবকাশে কথা বলান কিন্তু যিনি সলাৎ আদায় করছেন তিনি কথা বলতে পারবেন আচ্ছা একজন ব্যক্তি জাকাত দিচ্ছেন কিন্তু তিনি প্রয়োজনে অন্য চিন্তাও করতে পারেন জাকাতও দিচ্ছে এই জাকাটা নিয়ে যাও আর অন্য একটা হিসাব মিলাতে অন্য কিছু চিন্তা তার জন্য বৈধ কোনো অসুবিধা নেই করতে পারবেন কিন্তু যিনি সলাৎ আদায় করছেন সলাতের মধ্যে অন্য কোনো চিন্তা করতে পারবে একই সাথে আল্লাহর সাথে কালবি জোর একই সাথে তার প্রমাণ হচ্ছে আদাদি বড় জিয়া এটা কিন্তু বড় একটা চমৎকার এই জন্যই তো বলা হয় যে বান্দা যখন সালাতে থাকে তখন তার সাথে সরাসরি আল্লাহ সম্পর্ক হয় যে সেই জন্য সরাসরি আল্লাহর সাথে যেমন একজন বন্ধু বান্ধবরা বলেন না যে কানে কানে কথা বলতেছে তার অন্তরঙ্গ আল্লাহর কি দাবি তুলে ধরার জন্য সে জন্যই তো থেকে কথা করে মানে পর্যন্ত কিন্তু আল্লাহর সাথে কানেকশন সুরেফাতে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ বলতেছেন হামেদানি আব্দি শুরু হয়ে গেছে কথাবার্তা আর সেইদের মধ্যে যখন যেতেছেন তখন রসুল্লাম বলতে এসে তোমরা দোয়া করো আল্লাহ আমাকে বলতেছে যে এই সেইদদের মধ্যে থাকা অবস্থায় দোয়া করাটাই হচ্ছে আল্লাহর কাছে খুব পছন্দ নেই এবং দোয়া করতে পারবেন এখানে একটা জিনিস বলে রাখা ভালো জামাতে যখন হয় তখন কেন সেইদায়ত লম্বা ইমাম সাহেবরা না করেন কেন তখন মুক্তাদের খেয়াল রাখতে হবে কিন্তু যখন নফল পড়া হয় তখন হুজুর হাদিস বলা হয় সালাম কি আপনার বেশি বেশি করে আমল করা এর অর্থ এই নয় শেখ এটা কথা আছে কারণ সলাপ তো এমন আবাদত এটা সকল আবাদতের বলা যায় মা মূল্য থাকে না আল্লাহ রবুল্লাহ জিবাহ রসুল কে শিখাইয়েন তাই না এখানেও তো কোনো সুযোগ নাই যে আমি আমার মতো করে কিছু এটা কোন সুযোগ তো না এখানে এই বলি জাকাত বলি হজ বলি এগুলির মধ্যে মানুষ তার নিজস্ব চিন্তাভাবনা কিছু করতে পারে সুযোগ নেই সব মাধ্যম হচ্ছে এক নম্বর কোরআন থেকে প্রমাণ আর কোরআনে যদি সেগুলোর মানে ব্যাখ্যা দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল আর যদি বর্ণনাগুলো আমরা সামনে নিয়ে এসে তারপরে তার উপর আমরা ছানভিন করে যেটা বেশি গ্রহণযোগ্য সেটাকে গ্রহণ করলাম যেটা কম গ্রহণযোগ্য সেটাকে আমরা স্থগিত রাখার চেষ্টা করলাম একটা জিনিস খেয়াল করতে হবে আপনি চমৎকার বলেছেন যে আমরা হাদিসগুলি সামনে নিয়ে যাচাই বাছাই করে যেটা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার গ্রহণ করছি হ্যাঁ এইভাবে আমরা যদি যখন হাদিসকে মানার চেষ্টা করবো রসুল সসলামের অনুসরণ করতে চেষ্টা করব। তখন আমাদের ভিতরে কিন্তু এই সলাথের মতো দিয়ে আল্লাহযোগ সূত্র স্থাপিত হয়ে যাবে সর্বোচ্চ মজিকির আদায় হয়ে যাবে সলাথের মধ্য দিয়ে রসুল প্রেমের প্রমাণ পাওয়া যাবে সলাথের মতো দিয়ে আমার ইমানের প্রমাণ পাওয়া যাবে সলাথের মতো দিয়ে মুসলিম অক্ষটাও সাধিত হয়ে যাবে অবশ্যই সব সম্ভব যার জন্য সাহাবাই রাম যখন যুদ্ধে যেতেন তখন আল্লাহর সাহায্য যেহেতু তাদের দরকার এই জন্য দেখা যাচ্ছে যে যুদ্ধের ফিল্ডে তারা সালাদ পড়েছেন জামাত সহকারে যদি কোনো জায়গা কোনো একটা অজুহাত সালাদ্যাগের জন্য থাকতো তাহলে যুদ্ধক্ষেত্রে সুযোগটা গ্রহণ করতেন তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমার ব্যস্ততা আমার রোগ বেধি কিছু আছে আমি খেলাধুলা করতেছি টাশ খেলতেছি আমি ক্রিকেট খেলা দেখতেছি আমি বল খেলা দেখতেছি এসব অজুহাত দিয়ে কিভাবে আমরা যে জিকির আপনাকে পৌঁছিয়ে দিবে আপনার রবের কাছে এটাই হল সর্বোত্তম সিঁড়ি বা সুপান যা বেবে আপনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাবেন কখনো ভুল করা যাবে না আসুন সলাত আদায় করি ধন্যবাদ আপনাদেরকে আর আপনাদের পক্ষ থেকে অতিথিবৃন্দ দেখে মুবারকবাদ শেষ শ্রী আজকে আবারও কখনো কোনো অনুষ্ঠানে দেখা হতে পারে প্রত্যাশা সালামু আলাইকুম আরহাম তারা নিজে বলছে এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 আল্লাহিয়াতে বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুলা তিনি ইসলাম দিয়েছেন এটা পড়ার ভিতরে কল্যাণ ইসলামী